أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوك بالإفك عثبة لا تحسبوه شرا لكم بل هو خير لكم আল্লাহ সুবাহ লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে দর্শন পুরানে বসার কফি দান করেছেন এই জন্য রাব্বুল আলমিনেরই চুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আমি সুরাই নূরের এগারো নম্বর আয়াত করেছি আল্লাহ সুবহান নিশ্চয়ই যারা অপবাদ নিয়ে এসেছে তারা তো তোমাদেরই একটি দল তোমাদের জন্য এটাকে মন্দ মনে করনা না তোমাদের জন্য উৎসব তাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য সেই পাপই রয়েছে যা তারা নিজেরা কামাই করেছে আর এই অপবাদ তাদের মধ্য থেকে প্রধান ভূমিকা যে গ্রহণ করেছে তার জন্য রয়েছে বড় ধরনের আজাদ সুরাই নূরের এই এগারো নাম্বার থেকে দশটি আয়াত নাজিল হয়েছে রাসুলুল্লাহ সাল্লাস্লামের স্ত্রী হজরত আয়সা সুদ্দকার্লাহু তালাহার প্রতি যে অপবাদ আরোপ করা হয়েছিল সেই অপবাদের জবাবে আয়সার পবিত্রতা বর্ণনা করে দশটি আয়াত নাজিল হয়েছে सुरैन एगारो आयात शुरू हो आयत गुके इफ्कर गठनार्पर्कित आयात हिसेब ग इफ्क शब्द अर्थ हल मितपबाद रचनाफ शब्ध अर्थ हल मित কোন অপবাদ রচনা করা আরেকটি শব্দ আছে হলো দল সেই দল হল দশ থেকে চল্লিশ জনের সংখ্যার যে দল সেই দলকে হউসবা বলা হয় হাদিসে যে ইসাবা বলা হয়েছে সেই ইসাবাও হল ক্ষুদ্র দল সেই দলের সংখ্যার লোক সংখ্যা সর্বনিম্ন দশ ঊর্ধ্বের চল্লিশ তবে এই ক্ষুদ্র দল সংখ্যা আরো কম বেশও হতে পারে সেই ক্ষেত্র ব্যবহৃত হয় তো ইসাবা আসলে মূলত সবচেয়ে ক্ষুদ্র দলকেই বোঝায় তাহলে বোঝা গেল যে এই ইফকের ঘটনায় যারা জড়িত ছিল তাদের সংখ্যা দশ থেকে চল্লিশের মধ্যেই ছিল এর চেয়ে বেশি অতিক্রম করেনি আল্লাহ সুবাহ ঘোষণা করছেন যে তোমাদের মধ্যে যারা মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা তোমাদেরই একটি দল বা তুম তোমাদের মধ্য থেকেই একটা দল এখানে প্রশ্ন থেকে যায় এখানে প্রধান ভূমিকায় রেখেছিল আব্দুল্লাহ ইবনে ওবাইবনে সালুল সে তো মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল না সে মুনাফিক এটা মিঙ্কুম বলার কারণটা হল সে মুনাফিক হওয়া সত্ত্বেও সে মুসলিম দাবি করত মুসলমান সমাজেই সেই ছিল এবং বাহ্যিকভাবে ইসলামের আনুষ্ঠানিক অবাদত করত এমন কি সে মসজিদের নবীতে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের ইমামতিতে সালাত নিয়মিত আদায় করত বাহ্যিকভাবে যেহেতু সে মুসলমানদের মতই আমল করত এবং মুসলিম দাবি করত এই কারণে এখানে মিংকুম বলা হয়েছে যে এই মুনাফিকদেরকেও মুসলমানদেরই অন্তর্ভুক্ত ধরে বলা হয়েছে এদের অপবাদীদের দুইজন পুরুষ ছিলেন মুসলিম একজন মহিলা ছিলেন মুসলিম আল্লাহ এই তিনজনকে তাদের তবা কবুল করেছেন কিন্তু বাকি সকলেই ছিল মুনাফিক এই ১০ থেকে চল্লিশ জনের এই যে একটা গ্রুপ অপবাদ রচনায় জড়িত ছিল এর মধ্যে দুইজন দুজন পুরুষ মুসলিম একজন মহিলা মহিলা পুরুষরা হলেন হাসান ইবনে সাবিদ এবং আর একজন হলেন হজরতের বিনতে জাহাসের বুন হামনা মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন এই তিনজনই ছাড়া আর কোন মুসলমান এই অপবাদে গ্রহণ করেননি हजरते आबू आई बंसारी रज्लानार् प्रश्न कर घटना शुनेबूबी हाँ सुने सम्पूर्ण मिथ्या स्त्री के बिलें सम्पूर्ण एट मुनाफिक बनानो बनानो स्त्री क्यलें তুমি কি কখনো এই ধরনের অপকর্ম করতে পারো সে বলল যে না কখনো নয় আমি এ ধরনের অপকর্ম করতে পারি না তখন আবু আয়ুবানি বললেন আয়সা রাসুল্লাহ সাল্লাহ আলাইহসলামের স্ত্রী এবং তোমার চেয়েও অনেক উত্তম তুমি যদি এই ধরনের অপকর্ম করতে না পারো না পারো কিভাবে এটা করতে পারেন কিন্তু তো তোমার চেয়ে অতি উত্তম তার পক্ষে ধরনের অপকর্ম সম্ভব নয় এটা সোনার পর আবু তারা স্বামী স্ত্রীর মধ্যে এই কথাবার্তা যেটা হল সেখানে তিনি স্পষ্ট করে একটা মিথ্যা অপবাদ বলে উড়িয়ে দিয়েছিলেন বোঝা গেল যে মুসলমানরা এই অপবাদে অংশগ্রহণ করেননি অপবাদের বুখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন বর্ণনায় এসেছে কেউ বেশি বর্ণনা করেছেন কেউ কম বর্ণনা করেছেন বর্ণনাকারীদের মধ্যে কেউ বেশি স্মরণ রাখতে পেরেছেন কেউ কম স্মরণ রাখতে পেরেছেন বেশ কম হওয়ার কারণ এটাই কারো স্মরণ শক্তি বেশি ছিল তিনি পুরা ঘটনা স্মরণ রেখেছেন কারো স্মরণ শক্তি কম ছিল তিনি অনেক কম শুনেছেন স্মরণ রাখতে পেরেছেন হজরত উরবাই থেকে বর্ণিত তিনি আসমার ছেলে আয়সার বুন আসমার ছেলে তাহার থেকে বর্ণিত বিষয়গুলো বিশদভাবে তিনি হজরতে আয়সাকে এই বিষয়টি সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছিলেন তখন আয়সা রবি আল্লাহু তালানহাই নিজে এই বিষয়ের বর্ণনা দিয়েছিলেন ইফকের এই ঘটনাটি সেটা মূলত ষষ্ঠ হিজনিশনের ঘটনা খাইবা বিজয়ের পর বিভিন্ন অঞ্চল জয় করার জন্য মুসলিম বাহিনীগুলোকে প্রেরণ করা হয়েছিল স্বয়ং রাসুল্লাহ আলাই বাহিনী নিয়ে গিয়েছিলেন সেটা হল বনি মুস্তালিকের অভিযান বনিমুস্তালিকের অভিযান শেষে যখন ফিরে আসছিলেন তখন কার ঘটনা মদিনার নিকটে নিকটবর্তী হওয়ার পর সেখানে তারা রাত্রি অবস্থান করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের নিয়ম এটা ছিল তিনি যখন কোথাও সফরে বের হতেন অথবা কোন যুদ্ধ অভিযানে বের হতেন তখন তিনি তার স্ত্রীদের মধ্যে একটা কুরা করতেন একটা কূড়া বলা হয় এটা কিন্তু ডাইরেক্ট লটারি বলা ঠিক নয় সেই কুরা দিয়ে তাদের স্ত্রীদের যার নামটা আসত তাকে তিনি সফর সঙ্গিনী করতেন মনি মুস্তালিকের এই ঘটনায় ঘটনায় সঙ্গী হয়েছিলেন। আর এর আগেই পর্দার হয়েছিল অভিযান শেষে যখন ফিরে আসেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানজিলে তারা তাবু ফেলতেন বিশ্রাম নিতেন অবস্থান করতেন এইভাবেই যাওয়া আসা হতো ফেরার পথে যখন রাত্রিবেলায় অবস্থান করছিলেন তখন ভোরবেলায় যখন তারা ওখান থেকে রোয়া দিবেন ঘোষণা দেওয়া হয়ে গেছে সকলে প্রস্তুতি নিয়েছেন আয়সা রবিহ তালানহা তখন সেনাবাহিনীর সেই তাবুর এরিয়া অতিক্রম করে তিনি জঙ্গলে গিয়েছিলেন প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য প্রয়োজন সেরে যখন তিনি ফিরে আসছেন কাছাকাছি তাবুর কাছে আসার পরে তিনি দেখেন গোলার মধ্যে হাড়টি নেই তখন ওই হাঁড়টি কুজার জন্য আবার ফিরে গেলেন তখন ওই হার কুঁজতে কুজতে ওনার দেরি হয়ে গেল আরেক তেবসুরি রাসুলুল্লাহ সাল্লু আলি আসল্লামের এই বাহিনী নিয়ে মদিনার দিকে রোয়ানা দিয়ে দিয়েছেন আয়সা তার হাড়টি খুঁজে পেলেন বোটে কিন্তু এসে দেখেন কেউ নাই ঘটনা হল আয়সা বললেন যে ওই সময় একে তো আমি ছিলাম অল্প বয়সের মেয়ে আর দ্বিতীয় ওই সময় মহিলাগণ বেশি করে খাবার পেতেন না এই জন্য মহিলাগণ ছিলেন খুবই হালকা আমার জন্য যে হাওদাটা রেটি ছিল সেই হাউদাটা যারা উঠের উপর উঠাতো নামাতো আমি খুব ভারি না হওয়ার কারণে তারা বুঝতে পারে নাই আমি এর ভিতরে আছি কি না তারা আমার এই হাওদাটি উটের উপর উঠিয়ে দিয়েছে আমি ওজন কম হওয়ার কারণে একে তো কম বয়স আর দ্বিতীয় হল হালকা যেই তারা বুঝতে পারে নাই হাওদা উঠিয়ে দিয়ে তারা চলে গেছে আমি ফিরে এসে যখন দেখলাম তারা চলে গেছেন তখন আর এদিক দিক ছুটাছুটি না না করে যেই জায়গাটাতে আমার উট ছিল সেখানে আমি বসে পড়লাম আর বসে থাকতে থাকতে এক পর্যায়ে গুম এসে গেল গেল আমি ঘুমিয়ে গেলাম তখন সাফান ইবনে মাল ছিলেন পিছনে সেনাবাহিনীর কোনো কিছু পিছনে ফেলে গেলে সেগুলা কুড়িয়ে নেওয়ার জন্য এটা সকল অভিযানের সময় পিছনে একজন থাকতেন সেই সাফান ইবনে মাত্তাল তখনো খুব পরিষ্কার হয়নি দিনের বেলা হয়নি অন্ধকার রয়ে গেছে সেই অন্ধকারের মধ্যে সাফওয়ান্তাল একজন মানুষের মতো দেখে মনে করলেন কে পড়ে আছে তিনি কাছে আসলেন এবং কর্তার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন তখন তিনি আমাকে দেখে চিনে পেলেন তখন তিনি জুড়ে ইন্না লীল্লাহি ইহিউন পাঠ করেন আর ওনার এই ইন্না আলিল্লা পরার আওয়াজ শুনে আমার গুম ভেঙে গল্প সাথে সাথে আমি চেহারা ডেকে নেই এবং আমি নিজেকে গুটিয়ে নেই এরপর সাফান মহাত্তাল তার উটটাকে বসিয়ে দেন আমি তার উটের উপর আরোহণ করি সে তার উটের নাকে ধরে সে টেনেটি নিয়ে যাচ্ছে আল্লাহর সে আমার সাথে একটি কথাও বলেনি আমি তার সাথে একটি কথা বলেনি। তার ওই ইম্নালিল্লাহ ছাড়া আর কোনো কথা তার মুখ থেকে আমাদের সফর এই যাওয়ার সময় আর বের হয়নি দুপুর বেলায় আমরা গিয়ে রাসুল্লাহ সাল্লাই সালামের কাপে লাগিয়ে মিলিত হই। এরপর আমি অসুস্থ হয়ে পড়ি মদিনায় পৌঁছার পর এক মাস অসুস্থ থাকি থাকি কিন্তু আমি এই ঘটনা কিছুই জানি না তবে আমার একটা অবাক লাগত যে অতীতে কখনো অসুস্থ হলে রাসুল্লাহ সাল থেকে যেই ভালোবাসা পেতাম আদর হাক পেতাম ওনার কাছ থেকে তা পাচ্ছি না এই আমার ভীষণ কষ্ট হতো তিনি শুধু এসে সালাম দিতেন আমি কেমন আছি কুশলাদি জিজ্ঞাসা করতেন চলে যেতেন এতে আমি ভীষণ কষ্ট পেতাম একদিন প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য যখন জঙ্গলে জঙ্গলে গিয়েছিলাম উম্মে মিস্তা সাথে ছিলেন উম্মে মিস্তা হলেন মিস্তার মা হলেন মা হলেন খালা আয়সার দাদি তো উম্মে মিস্তা ফেরার পথে প্রাকৃতিক প্রয়োজন সেরে ফেরার পথে তার কাপড়ে জড়িয়ে পড়ে যান তখন তিনি নিস্তার প্রতি বদুয়া করেন মিস্তা বংশ হোক তখন আমি তাকে তাকে বললাম বললাম যে তুমি তো বড় খারাপ কথা বললে তুমি তো অবা করো মিস্তা হল একজন বদরী সাহাবি তার সম্পর্কে তুমি খারাপ কথা বললে তুমি তো অবা করো তখন উম্মে মিস্তা বলল ওরে বুকা মেকা তুমি তো জানো না তোমার সম্পর্কে কি অপবাদ রটানো হচ্ছে আর এর মধ্যে মিস্তাও স্বামী সেও অপবাদ হচ্ছে। थम अपबर घटना घरे आसार पर रसल उल्लाह सल्लाह अलह सल्लम आसलें पूर्व मत ही सालाम दिए कुशल आदि जिज्ञासा करसुल्ला सल्लाहु आलिस्लम अनुमति चाहिए किड़ी जावर अनुमति देवें उद्देश्य हल से घटना सम्पर् আমার মাতা পিতার কাছ থেকে জানার জন্য আর এখানে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই জন্য যে রাসুল্লাহ সাল্লু আলি ভাসাল্লাম আমি আগের মতো আর পাচ্ছি না তখন রাসুল্লাহ সাল্লু আলি ভাসাল্লাম অনুমতি দিলেন দিলেন আয়সা তার পিত্রালয়ে চলে গেলেন তার পিতা আবু বকর তার মা উম্মের রুমান রুমান দুজনকে জিজ্ঞাসা করলেন সব ঘটনা সম্পর্কে তারা আইসাটাকে শুধুমাত্র তার স্বামীর অন্য স্ত্রীগণ রয়েছে আর স্বামী তাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওই নারীর প্রতি কোন মিথ্যা অপবাদ দেওয়া হবে না এটা একেবারে কল্পনাই করা যায় না এটা দেওয়াই হতে পারে এটা স্বাভাবিক সেতু টাইমে তুমি কোন চিন্তা করো না বলেন যে এরপোর্ট থেকে আমার যে কান্না শুরু হল দিন রাত আমার কান্না থামে না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এরপর ওইখানেও আসলেন কিন্তু তিনি আগের মতোই আচরণ করলেন রাসুল্লাহ সাল্ল্লা মসজিদে রাসুলের মনে এটা ছিল যে আমার পবিত্র তার ব্যাপারে কিন্তু তিনি এই ব্যাপারে নিশ্চিত ছিলেন না তাই উসামা এবং আলী এই দুজনকে তিনি পরামর্শ জন্য ডাকলেন উসামাকে জিজ্ঞাসা করলেন তার কাছ থেকে আমার সম্পর্কে জানতে চাইলেন উসমান সরাসরি জবাব দিলেন আল্লাহ ওসম আয়শা সম্পর্কে আমি ভালো ছাড়া মন্দ কিছুই জানি না এবং তার সম্মান এবং মর্যাদা আমাদের সবচেয়ে উপরে এবং তার সম্পর্কে সুধারণাই পোষণ করি আলি শুধু এতটুকু বললেন যে আল্লাহ তো আপনাকে সংকীর্ণতার মধ্যে রাখেননি আয়শা ছাড়াও তো অপর স্ত্রীগণ আছে বরং আপনি আপনার দাসী বাড়ি বাড়িরাকে জিজ্ঞাসা করুন আলী পরামর্শ দিলেন বাড়িরাকে জিজ্ঞাসা করার পর বাড়িরা বললেন ইয়ারাসুল্লাহ আমি আয়সা সম্পর্কে মন্দ কিছুই জানি না তো সে অতি অল্প বয়সের মেয়ে হওয়ার কারণে সে আটার গম পিসে আটা তৈরি করত আর এর মধ্যেই সে ঘুমিয়ে পড়ত আর আটা ছাগলে সে খেয়ে ফেলত এছাড়া আর কোনো দোষ আমি তার দেখতে পাই না এরপর রাসুল্লাহ সাল্লু আলাহাম খুব যে আমাকে কে সাহায্য করবে যে আমার আমাকে কষ্ট দিচ্ছে আমার পরিবারকে কলঙ্কিত করছে তার বিরুদ্ধে আমাকে কে সাহায্য করবে তখন হজরতে শাহনে মাছ উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহি সাল্লু আলাইহুয়া সাল্লাম ওই ব্যক্তি যদি আমাদের আউস গুপ্তের হয় আমি নিজ হাতে তার মাথা ফেলব আর যদি আমাদের ভাই হয় তাহলে আমরা তার প্রতিকার করব আর সে আব্দুল্লাহ মেউবাই আর খাজরাজিলেন সাহাদ ইবনে উবাদা তার কথাটা মনে আমি বলছিলাম গতকাল না পরশুদিন অত্যধিক আত্মমর্যাদার অধিকারী ব্যক্তি ছিলেন তার ওই আত্মমর্যাদায় লেগে গেছে তার গুত্রের কথা বলার কারণে সেই সাহাদিবনে উবাদা উঠিয়ে দাঁড়িয়ে বললেন বললেন তুমি না ওই ব্যক্তিকে হত্যা করবে না তুমি হত্যা করতে পারবে তোমার পক্ষে এটা সম্ভব নয় সে যদি তোমার গুত্রের আউস গুত্রের হতো তুমি অবশ্যই তা করতে না তখন আবার কোন আবার গুত্র থেকে একজন উঠে সাহাদিবনে উবাদার কথার প্রতিবাদ করল প্রতিবাদ করলো তখন খাজরাজ থেকে উঠে আবার পক্ষ নিয়ে আরেকজন আউজ এবং দুই খাদ্র হয়ে গেল দুই গুত্রের মধ্যে তখন যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম মসজিদের নবীর মধ্যে সেই আউজ এবং খাজরাজ এই দুই গুত্রের মধ্যে পূর্বের শত্রুতা ছিল ইসলাম পূর্ব যুগে তাদের মধ্যে শত বছর ব্যাপী যুদ্ধ বিগ্রহ লেগেছিল একে অন্যের চরম শত্রু ছিল তাদের এই জাহিলিয়াতি জামানার সেই সে অহংকার তাদেরকে থামালেন এরপর নিজে চুপ হয়ে গেলেন তাদেরকে আর কিচ্ছু বললেন না এরপর তিনি হজরতে আয়সা সিদ্ধার কাছে গিয়ে বসলেন আয়সা বললেন যে এই দিনই রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহিহা সালাম আমার পাশে এসে বসলেন এর আগে আর পাশে এসে বসেননি এই ঘটনা করে তখন রাসুল্লাহ সাল্ল আলি সাল্লাম বললেন বললেন যে হে আয়সা তুমি যদি অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তবা করো বান্দা যখন তার অপরাধের স্বীকৃতি দেয় আল্লাহর কাছে তবা করে আল্লাহ তা ক্ষমা করে দেন করে তখন আবু বকরকে বলেন আপনি জবাব দিন আবু বকর বলেন আমি কি জবাব দিব বুঝতে পারছি না উম্মে আয়সা তার মাকে বলেন আপনি জবাব দেন জবাব দেন রুমান একই কথা বলেন আমি রাসিমুল্লাহ সাল্লু আলাইকে কি জবাব দিব আমি তো জবাবের বাসা খুঁজে পাচ্ছি না তখন আয়শা বলেন আমার কান্না থেমে গেল চোখের মধ্যে আর কোন পানি নেই তখন আমি বললাম আমি যে আপনারা একটা ঘটনা শুনেছেন বিশ্বাস করেছেন মনের মধ্যে স্থান দিয়েছেন এখন যদি আমি বলি যে আমি সম্পূর্ণ নির্দোষ ই অপবাদ থেকে আমি সম্পূর্ণ মুক্ত আপনারা বিশ্বাস করবেন না আর যদি আমি এই অপবাদে স্বীকার করি আর আল্লাহ জানেন আমি সম্পূর্ণ নির্দোষ নির্দোষ তাহলে তাহলে আপনারা সেটা বিশ্বাস করবেন অথচ আমি জানি এবং আল্লাহ জানেন আমি এই সকল অপবাদ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পবিত্র আপনাদের এবং আমার মধ্যে একটা বিষয় একল তিনি বললেন আমি অল্প বয়স্ক ছিলাম তখনো কোরআন মজিদ মজিদ ভালো করে মুখস্তক সব করতে পারিনি আমার যতটুকু कुराना भबाबलम चक्रांत चक्रांतुफ के शेष पर बाघे खेल फेले इसे कान्न का तर पितार फरियाद कर अथच ताता कुआर मध्य फेले दिए त এই চক্রান্তের প্রতিকার করার মতো শক্তি তখনই আকুব আলাহ ইসলামের ছিল না তাই তিনি বলেছিলেন আমার জন্য ধৈর্য ধারণই উত্তম আর তোমরা যা রচনা করে নিয়ে এসেছ সেই ব্যাপারে আল্লাহ আমার একমাত্র সাহায্যকারী আপনাদের এবং আমার মাঝখানে এই বিষয়টা ছাড়া আমার আর এখন কিছু এই কথা বলে আয়সা বলেন আমি রাসুলের কাছ থেকে সরে গিয়ে পার্শ্ব পরিবর্তন করে বিছানায় তখন রাসুল্লাহ সাল্লাহামের কাছে অধীন হাজির হতে শুরু করে কিছু সময় অতিবাহিত হয়নি এবং তার কপাল থেকে গাম জড়ে পড়ে ওহি যখন নাজিল হত শীতের রাত্রিতেও এই ওহির সেই বার বহনে রাসুল্লাহ সাল্লু আলহি যে কষ্ট হত তার সেই সময়ে শরীর থেকে গাম জড়ে পড়ত তখন কপাল থেকে টক টক করে পানি জড়ে পড়ছিল বোঝা গেল তখন ওহি নাজিল হচ্ছে অহি নাজিল হওয়ার পর তিনি আমাকে ডাক দিয়ে বললেন আয়সা তুমি খুশি হও তখন ওমের উমান তখন আয়শাকে বললেন আয়সা তুমি উঠে দাঁড়াও দাঁড়াও সম্মান প্রদর্শন করো রাসুলের সুক্রিয়া আদায় করো তখন আয়শা বলেন আল্লাহর কসম আমি তার সামনে দাঁড়াবো না তার কোন প্রশংসাও করব না সুক্রিয়া আদায় করব না যে আল্লাহ আমার প্রশংসা করে আমার পবিত্রতা বর্ণনা করে পুরানারে আয়াত হাজিল করেছেন আমি প্রশংসা শুধু সেই আল্লাহ জন্যই করছি সে আল্লাহরই সকল প্রকারে শুক্রিয়া আমি আর কারো সুখ আদায় করবো না প্রশংসাও করব না এটা ছিল অভিমান অভিমানের কথা আল্লাহ সুবাহানসার ব্যাপারে তার পবিত্রতার ব্যাপারে এই দোষটি আয়াত নাজিল করেন আয়সা বলেন আমি কখনো কল্পনা করিনি আমার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবেন আর লোকজন কেমত পর্যন্ত এই আয়াতগুলো তেলাওয়ত করবে আমি নিজেকে অতি ছোট মনে করতাম তবে এতটুকু আশা করতাম আল্লাহ হয়তো রাসুল্লাহ সাল্ল আলহ্লামকে স্বপ্ন যুগে আমার পবিত্রতার কথা জানিয়ে দেবেন কিন্তু আল্লাহ যে আমার আমার এই বিষয়ে আয়াত নাজির করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি হচ্ছে আয়সা সিদ্দিকার আবু আল্লাহ তালানহার প্রতি যে অপবাদ আরোপ করা হয়েছিল এর প্রধান ভূমিকায় ছিল ইবনে ইবনে উবাই আব্দুল্লা যদিও কেউ বলেছেন হাসান ইবনে সাবিত কোথাটা ঠিক নয় হাসান ইবনে সাবিত নয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুন সে ঘটনাকে সাজিয়ে সুন্দর করে ঘটনাটাকে বর্ণনা করেছে সে বানিয়ে বানিয়ে গল্প কাহিনী তৈরি করেছে যাতে লোকজন এটা বিশ্বাস করে আর তার কিছু মুনাফিকদেরকে দিয়ে এটা প্রচারে লেগে গিয়েছিল আর তার এই প্রচারণায় প্রভাবিত হয়ে বিভ্রান্ত হয়েছিলেন সেই মিস্তা আর হাসান আর হুমনা বিনতে যায় তার মধ্যে একটা যে দিচ্ছিল যে তার বুনবাস একই বংশের বংশের মর্যাদা দিক থেকে মর্যাদাগত কারণে তার মধ্যে ধারণা ছিল রাসুল তার সকল স্ত্রীর মধ্যে সেই জৈনবকেই বেশি ভালোবাসবেন নিজের বংশগত দিক থেকে অতি নিকটের মর্যাদার অধিকারী এবং রাসুলের নিকট কারণে কিন্তু তা করে আয়সাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এইজন্য জন্য জৈনবের যতটুকু জেদে ছিল না তার বোনের জিৎটা ছিল বেশি এইজন্য সে তার বোনকে বারবার এই ব্যাপারে প্ররোচিত করত যাতে এই ইফকের ঘটনায় ঘটনায় জৈনবও হয়ে যান হয়ে যান কিন্তু আয়সা বলছেন স্ত্রীদের মধ্যে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই জয়নব। কিন্তু এই ঘটনায় তিনি আমার বিপক্ষে একটি কথাও বলেননি আর তিনি শুধুমাত্র তার তাকওয়ার কারণে তার তাকওয়ার কারণে তিনি মিথ্যা অপবাদ থেকে বেঁচেছিলেন তিনি এই ঘটনায় কোনো ধরনের ভূমিকাও রাখেননি তার গুণের প্ররোচনায়ও তিনি কর্ণপাত করেননি বরং তিনি আমার ব্যাপারে উত্তম কথাই বলেছেন রাসুল্লাহ সাল আলাইহাসাল্লাম তাকেও জিজ্ঞাসা করেছিলেন এবং সে আমার ব্যাপারে উত্তম কথাই রাসুলকে বলেছে যে আসার ব্যাপারে কোনো মন্দ কিছু আমার জানা জানা নাই এবং মন্দ কিছু ধারণা করার মতো কিছু আমি কখনো পাইনি এতে করে রাসুল্লাহ সাল্লাস স্ত্রীদের মধ্যে যে সেই ইনসাফ ছিল তাদের তাকুয়া ছিল দুনিয়ার জীবনে সে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে কিন্তু কারোর প্রতি কোন জুলুম করেননি হক কথা বলার ক্ষেত্রে তারা শত্রু মিত্র সকলের ব্যাপারে তারা ছিলেন অত্যধিক সচেতন এটা জয়নব এমনই তিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন আয়সার বিপক্ষে কোনো অপবাদ তিনি আরোপ করেননি আল্লাহ সুবাহ অপবাদ রচনা করে নিয়ে আসলো তারা তো তোমাদের তারা তো তোমাদেরই একটা দলু আল্লাহমরা এই মিথ্যা ঘটনাটাকে তোমরা মনে করো না এরা যারা আরোপ করেছে এটা তোমাদের জন্য অবশ্যই মন্দ যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা একটা মন্দ কর্ম করেছে আর এটার মাধ্যমে তোমাদের একটা উপকারও হয়েছে উপকারটা হল তোমরা এখানে জানতে পারলে মমিন এবং মুনাফিকদের অবস্থা বালহুয়া খাইরুল্লাহ কুম তোমাদের জন্য কল্যাণ এই তোমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল আর এটা আরেকটা ঘটনা ঘটল যে এর দ্বারা কুরান মজিদের যে আয়াতগুলো নাজিল হল তেয়ামত পর্যন্ত সকল অপবাদের ফায়সালা এখানে দেওয়া হয়েছে যারা কোন পবিত্র মানুষের প্রতি এই ধরনের মিথ্যা অপবাদ আরোপ করে সেইগুলোর ব্যাপারে তোমাদের ভূমিকা কেমন হওয়া উচিত সেই কর্মসূচি তোমাদেরকে এখন দেওয়া হয়ে গেছে সেই কর্মসূচি তোমরা এখন থেকে তার পালন করবে লিকিমি যারা অপরাধ গুণা কামাই করেছে যে গুণা কামাই করেছে তার জন্য এই গুণাটা যে অর্জন করেছে অপবাদের বুঝাবহন করে যারা এই অপরাধ করেছে এই অপরাধের শাস্তি জন্য যারা এই অপবাদের ঘটনায় জড়িত হয়নি মিথ্যা রটনায় অংশগ্রহণ করে নি তারা মুক্ত হয়ে গেছে কেউ যাতে মনে না করে আল্লাহ যখন বলে দিলেন অসবা তুমি তারা তো তোমাদেরই একটা দল তাহলে সকল যদি অপরাধী মনে করে যে আমাদের মধ্য থেকে কয়েকজন অপরাধ করেছে তাহলে আমরা সকলে অপরাধী হয়ে গেছি সকলে এটা মনে করতে পারে এইজন্য জন্য আল্লাহ বলছেন যে না তোমাদের মধ্য থেকে যে অসবা যে দলটি এই অপবাদ রচনা করেছে এই অপবাদের যে গুণা যা হয়েছে পাপ যা হয়েছে এটা তাদের জন্য এই পাপের বুঝা তারাই বহন করবে এর শাস্তি তারাই বুক করবে আর এই বিষয়ে যে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তার জন্য রয়েছে বড় ধরনের আজাব এর দ্বারা বোঝানো হয়েছে আব্দুল্লাহনে যে এই অপবাদের ঘটনাটা প্রধান তো তৈরি করে বর্ণনা করা এবং এটাকে লালন করা প্রচার করা প্রচার ঘটানোর কাজকার প্রধান ভূমিকা ছিল আব্দুল্লাহ দিচ্ছেন তোমাদের মধ্যে ওই উসবার মধ্যে ওই অপবাদীদের দলের মধ্যে যে প্রধান ভূমিকায় ছিল তার জন্য রয়েছে বড় ধরনের আজাব এবং এটা শুধু ওই ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় দুনিয়ায় যখনই যে কেউ কারো বিরুদ্ধে কোনো অপবাদ আরোপ করবে আর ই অপবাদোপকারী যারা তাদের মধ্যে প্রধান ভূমিকা যে পালন করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আগাবের ব্যবস্থা করা হয়েছে আর ই অপবাদে যারা অংশ গ্রহণ করবে সকলই অপরাধীরা পাপি পাপি যারা এই ধরনের মিথ্যা অপবাদ সত্য মিথ্যা যাচাই না করি এটার উপর নিজে স্থির হল বা বিশ্বাস করল বা অন্যের কাছে বলল এরা সকলেই পাপি রাসুল্লাহ বলেছেন যদি কেউ কোনো কথা শুনে শুনে আর তার সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করে সে মিথ্যাবাদী্যাবাদী হতে পারে কথাটা সত্য তথাপিও সে মিথ্যাবাদী্যাবাদী কারণ সেটা কথাটা সত্য না মিথ্যা সেটা যাচাই করে নাই এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে যাচাই না করার কারণে যদিও কথাটা সত্য হয় তবু সে মিথ্যাবাদী্যাবাদী কারণ হলো সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করেছে এই বিষয়টা কিন্তু বড় বিপজ্জনক বিপজ্জনক এ ব্যাপারে আমাদের অনেকেই অনেকেই এ ব্যাপারে অর্থ গ্রাফিল শোনার পরে যে কোনো কথা শোনার পরে অন্যের কাছে বলতে শুরু করে দেন শোনার পর তো বলা না বরং বিশ্বাসও করা যাবে না তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ার আগে বিশ্বাস করা যাবে না অন্যের কাছে বলা তো দূরের কথা যদি কেউ বিশ্বাস করে অন্যের কাছে বলে সে মিথ্যাবাদী আর শুধু বিশ্বাসও যদি করে সে গুণাগার সে পাপি অপরাধ করলো যদি এ থেকে বাঁচতে হয় কোন কথা শুনার পর সোজা কথা শুনলাম বিশ্বাস করলাম না যে যার কাছ থেকে শুন আমি তাকে বলে দেবো তোমার কাছ থেকে শুনলাম কিন্তু আমি বিশ্বাস করিনি আমি তদন্ত করে দেখব তদন্তে যদি সত্য প্রমাণিত হয় তখন আমি বিশ্বাস করব। এর আগে করব না যদি আমাদের মধ্যে এই চর্চা হয় তাহলে এই ধরনের মিথ্যা কথা রচনা এবং রটনার যে বদ স্বভাব যাদের আছে এরা বিরত হয়ে যাবে সুযোগ পাবে না সব জায়গা থেকে যদি তারা বাধার সম্মুখীন হয় সকলের কাছ থেকে বাধার সম্মুখীন হলে এই অসৎ চরিত্রের লোকেরা কিছুটা হল সুজা হবে এটা কিন্তু বদ স্বভাব যাদের মধ্যে শয়তানি ওয়স্বসা বেশি শয়তানি প্ররোচনার প্রভাব যাদের মধ্যে বেশি তারা এই ধরনের মিথ্যা কথা রটনা রচনায় তারা বেশি মজা পায় এই মুমিনদের দায়িত্ব হল এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকা নতুবা আল্লাহর কাছে চরম আজাবের ব্যবস্থা করা হয়েছে সেই শাস্তি বুক করতে হবে করতে হবে মুমিন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ যখন এই ধরনের ঘটনা শুনল তারা নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা পোষণ করল না কেন বরং তারা এই কথা বলল না কেন এটা প্রকাশ্য মিথ্যা অপবাদ আলা বললে বলে দিচ্ছেন আয়সারি ঘটনার কথা যে মুমিন নারী পুরুষদের কাছে যখন এই কথাটা পছল তাদের প্রথম কাজটা কি ছিল তারা প্রথম বলে দেবে কারণ তাদের নিজেদের লোক অর্থাৎ সে মুমিনা আইসাব একজন মুমিনা রাসুল্লাহ সাল্লাহের স্ত্রী উম্মাতুল মুহমিন তারা তার প্রতি সু ধারণা পোষণ করে বলল না কেন যে এটা একটা মিথ্যা ঘটনা মিথ্যা রটনা মিথ্যা প্রসাদ প্রথম অপরাধ এটা তাদের তারা নিজেদের লোক সম্পর্কে কেন ভালো ধারণা পোষণ করলো না আল্লাহ বলছেন কেন তারা ভালো ধারণা পোষণ করলো না কেন লাউলা মুমিন নারী পুরুষেরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা পোষণ করলো না কেন তাহলে মুমিনদের কাজ কি প্রথম এই কন্যার প্রতি সুধারণা করা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি দেওয়া হয় সে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার প্রতি সুধারণা রাখতে হবে মুমিনদের কাজ একজন মুমিন আর একজন মুমিন সম্পর্কে সুধারণা রাখবে মন্দ ধারণা পোষণ করবে না সেই সুধারণা পোষণ করবে প্রমাণিত হওয়ার আগে অপরাধ প্রমাণিত যদি হয় তাহলে যতটুকু অপরাধ প্রমাণিত হয়েছে তাকে অতটুকু অপরাধী মনে করবে এর চি বেশি যদি মনে করে তাহলে সেটা তার প্রতি জুলুম করা হবে যদি কেউ করে সে জালিম হবে এই বিষয়টা কিন্তু প্রত্যেকের ভালো করে জানা উচিত নতুবা নিজেদের অজান্তেই নিজেদের আমল ধ্বংস হয়ে যাবে নিজেরা নিজেরা ভালো পথে চলে নে পথে চলেও জাহান নামে যেতে হবে শুধুমাত্র এই অপকর্মের কারণে কারণ অন্য মুমিনের প্রতি জুলুম করার কারণে ভুমিন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা এমন নাই যে যতটুকু মন্দ করেছে এতটুকু মন্দ করাটা মনে করাটা করাটা বেশি জুলুম পাপ অপরাধ। এজন্য এই বিষয়গুলো অত্যধিক সতর্কতার সাথে চলাটা অত্যধিক জরুরি প্রতিটি মুমিনের আল্লাহ এখানে বলে দিয়েছেন মুমিন নারী পুরুষরা তাদের তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা পোষণ করলো না কেন এবং তারা বলে দিল না কেন মুবিন এটা একটা হ্যাঁ অপবাদ যেহেতু তখন সত্য প্রমাণিত হয়নি তদন্ত হয়নি এই তারা প্রথমেই তদন্ত হয়ে প্রমাণিত যেহেতু হয়নি এই জন্য এটা মিথ্যা এই জন্য তারা শুরুতেই কেন বলে দেয় না এটা একটা মিথ্যা অপবাদ এখন যদি মনে করেন একই ধরনের কথা আমাদের কোন সাথী সম্পর্কে যদি কেউ কোনো অপবাদ দেয় আমাদের কাজটা কি আমরা প্রথম বলে দেবো এটা মিথ্যা কথা প্রথম কথারও বলে দেবো এটা মিথ্যা কথা যে বলছে তার মুখটাকে স্তব্ধ করে দেব তাকে মিথ্যাবাদী শুরুতে আমরা বলে দেবো তুই মিথ্যাবাদী এরপর আমরা তদন্ত করব। তদন্তে যদি সত্য প্রমাণিত হয় তা আমরা যা ঘোষণা করলাম তা তো সত্যই আরো জুড়ে সুরে বলতে হবে এবং সে মিথ্যাবাদী এটা জুড়ে সুরে প্রচার করে দিতে হবে সে মিথ্যাবাদী্যাবাদী আর যদি তদন্তে প্রমাণিত হয় তার অপরাধ তখন আমরা বিশ্বাস করব সে এতটুকু অপরাধ করেছে কিন্তু তদন্তের আগে আমরা তাকে অপরাধী মনেও করব না বরং তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে প্রথমেই আমরা এটা মিথ্যা বলে উড়িয়ে দেব। যে প্রথম লোক সম্পর্কে তাহলে আর সাধারণভাবে মুমিনদেরকে এখানে তিরস্কার করেছেন আল্লাহ তারা কর্মটি না করার কারণে তিরস্কার করেছেন এটা তোমাদের দায়িত্ব ছিল তোমাদের নিজেদের লোক সম্পর্কে মুমিন সম্পর্কে সুধারণা পোষণ করাটা ছিল তোমাদের দায়িত্ব তোমরা কেনই সুদারণা করে তার সম্পর্কে উত্তম কথা প্রকাশ করলে না কেন কেন হ্যাঁ বিচ্ছিন্নভাবে তো করেছেন যেমন আবু আই বানসারী এবং তার স্ত্রীর কথা বললাম না এইভাবে অন্য সাহাবারা কেউই তো এটার সাথে শরিক হন নাই কিন্তু এরপরও তো তিনজন অন্তত পক্ষে শরিক হয়ে গিয়েছিলেন মুমিনদের মধ্য থেকে এই জন্য আল্লাহ এখানে তাদেরকে তিরস্কার করেছেন বাকি মুমিনগণ কেন এখানে ভূমিকা রাখলেন না নীরব থাকলেন কেন যারা সুধারণাই পোষণ করলেন এটা ব্যক্তিগত ভাবে করেছেন প্রকাশ্য ভাবে বিরুদ্ধে তারা দাঁড়ালেন না কেন আল্লাহ করেছেন তিরসবাদ যারা প্রচার করছে তাদের মুখ প্রথমে স্তব্ধ করে দেওয়া উচিত ছিল মুমিনদের যেটা তাদের দায়িত্ব ছিল তারা এটা করেন নাই করেন আল্লাহ তাদেরকে তিরস্কার করলেন তোমরা কেন শুরুতেই এই ভূমিকা নিলে না আর শুরুতেই কেন তাদের মিথ্যা কথাগুলোকে তোমরা মিথ্যা বলে উড়িয়ে দিলে না এটা মুমিনদেরকে তিরস্কার না। তাহলে সকল মুমিনের দায়িত্বটা কি কখনো যদি কোনো কারো সম্পর্কে এই ধরনের মিথ্যা অপবাদ হতে পারে এটা সত্য সেই অপবাদ কেউ যদি প্রচার করতে চাই সর্বপ্রথমই তার মুখের উপর বলে দিতে হবে তোমার মুখ বন্ধ করো তুমি মিথ্যাবাদী আমরা এটা বিশ্বাস করি না আমাদের মুমিন সম্পর্কে আমরা সুদারণা পোষণ করি इर परद करतुकु प्रमाणित है से मिथ्या उड़िए देवा मुमिने प्रति सुधारणा पोषण अल्लाह सुबहाना ईमानदार मान इज्जत के कत मर्दा दिए মানুষের ইজ্জতের মর্যাদা কত কতটুকু ইচ্ছা করলেই কেউ যেন কোন মুমিনদের সেই ইজ্জতের উপর আঘাত হানতে না পারে মুসলমানদের ইজ্জতকে আল্লাহ অত্যধিক সুরক্ষিত করেছেন যদি আল্লাহ আল্লাহর এই সুরক্ষাকে কেউ লঙ্ঘন করে ইজ্জতের সীমানায় আল্লাহ যে প্রাচীর দ্বার করিয়েছেন সেই প্রাচীর যে ভেঙে ফেলে সে আল্লাহর দুশ্মন তাকে পাকড়াও করা দরকার শাস্তি দেওয়া দরকার এই ধরনের কর্ম যারা করে তাদেরকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি কলঙ্কিত করা দরকার সমাজে যেন তার আর কোন ইজ্জত সম্মান না থাকে তার কথার গুরুত্ব যাতে কেউ আর না দেয় সেজন্য প্রধানত সেক্ষণ মিথ্যাবাদী অপরাধী হিসাবে সমাজে সাব্যস্ত হয়ে যায় মানুষ দেখলই যেন মনে করি এটা মিথ্যাবাদী্যাবাদী তার আর যেন কোন সমাজের স্থান না থাকে এই কাজটা সকল মুমিন্দন যদি করে যদি তাহলে এই ধরনের রোগাক্রান্ত মানসিক শয়তানি বিকারগ্রস্তানি প্ররোচ্ছনায় প্ররোচ্ছিত যারা আছে তারা কিছুটা হল সংশোধনের সুযোগ পাবে তারা কেন কেন চারজন সাক্ষী এনে হাজির করল না তারা যে অপবাদ আরোপ করলো করলো তারা চারজন সাক্ষী কেন নিয়ে আসলো না আর যখন যখন তারা চারজন সাক্ষী নিয়ে আসতে পারল না তখন আল্লার কাছে তারা হল সবচেয়ে বড় মিথ্যাবাদী তারা আয়সার প্রতি যে অপবাদ আরোপ করেছিল তাদের দায়িত্ব কি ছিল চারজন ইমানদার সত্যবাদী পুরুষ সাক্ষী এনে হাজির করা তারা কেন এই সত্যবাদী ইমানদার চারজন সাক্ষী এনে হাজির করল না যেহেতু তারা এই চারজন সাক্ষী এনে হাজির করে নাই এই জন্যই তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মিথ্যাবাদী আল্লাহর তারা যেহেতু তারা এই চারজন সাক্ষী এনে হাজির করতে পারে নাই আল্লাহ সুবহান আয়সা রবি আল্লাহু তালানহাকে কেন্দ্র করে যে অপবাদ রচনা করা হয়েছিল এই প্রসঙ্গে যে বিধি বিধানগুলো দিয়েছেন সকল যুগের যুগের মুসলমানদের জন্য এটা উত্তম একটা এবং ইজ্জতের একটা উত্তম সুরক্ষা যে কেউ আমি এর আগে এটা আলোচনা করেছি যে কেউ যদি কারো বিপক্ষে কোন অপবাদ আরোপ করে বেবিচারের অপবাদ দেয় তাহলে তার জন্য সত্যবাদী ইমানদার চারজন পুরুষ সাক্ষী হাজির করতে হবে এখানে মহিলা সাক্ষী সাক্ষী হতে হবে চারজনই পুরুষ পুরুষ এরপরে হতে হবে মিথ্যাবাদী্যাবাদী সত্যবাদী এরা হবে ইমানদার ইমানদার এই চারজন ইমানদার হবে আর সত্যবাদী এই ধরনের এদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অতীতে কোন প্রমাণ নাই যদি এরা ইমানদার হওয়া সত্ত্বেও অতীতে কোনো মিথ্যা অভিযোগ উত্থাপন করেছিল অথবা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল এমন কোন অতীতের কোন রেকর্ড যদি থাকে সে ইমানদার হওয়া সত্ত্বেও তার সাক্ষ্য গ্রহণ করা হবে না সে ইমানদার ইমানদার কিন্তু অতীতে সেই মিথ্যাবাদী হিসাবে প্রমাণ আছে অতীতে কখনো সে মিথ্যা কথা বলেছিল মিথ্যা সাক্ষী দিয়েছিল মিথ্যা অভিযোগ উত্থাপন করেছিল এটা প্রমাণিত এমন ধরনের মিথ্যাবাদী ইমানদারের সাক্ষী গ্রহণ করা হবে না এমন চারজন ইমানদার সাক্ষী দেবে যারা সত্যবাদী তাদের বিপক্ষে মিথ্যার অভিযোগ নাই মিথ্যাবাদী হওয়ার কোনো অভিযোগ নাই এমন চারজন সাক্ষী নিয়ে আসাটা হল অপরিহার্য যদি এই চারজন সাক্ষী না এনে কেউ কেউ দেয় অপবাদের প্রয়োগ করে তাহলে তাহলে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী্যাবাদী যেটা লেহানের ব্যাপারটা এর আগে গতকাল আলোচনা করে এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো ব্যাপারে এই প্রযোজ্য নয় কেউ যদি বলে আমি নিজে দেখেছি আমি কথম করব তার একশো বারের কথম গ্রহণ করা হবে না তাকে আশিটা ব্যথা গাত লাগাতে হবে মিত্যবাদী হলে ডিপ্লারেশন করতে হবে আর তার কোনো সময় তার কথা গ্রহণ করা হবে না সে হাজারবারও কসম করলেও সে ওই ব্যথরাঘাত থেকে বাঁচতে পারবে না কারণ তার ব্যাপারে কসম নয় তার কাজটা হলো। চারজন সাক্ষী নিয়ে আসা যখন চারজন সাক্ষী আনতে পারবে না তখন সে মিথ্যাবাদী হয়ে গেল সে যদি কেউ তিনজন সাক্ষী নিয়ে আসে তথাপিও ওই তিনজনকে তখন ব্যবসাঘাত করতে হবে আশিটা ব্যবসাঘাত ওই তিনজনের উপর পড়বে তিনজনকে আশিটা আশি করে দিতে হবে তিনকে ভাগ করে নয় নয় জনকে আশিটা ব্যথাঘাত দিতে হবে দুইজন যদি সাক্ষী দেয় দুইজনকে আশিটা ফাঁকা করে ব্যথাঘাত করতে হবে চারজন যদি সাক্ষী নিয়ে আসতে পারে তাহলে তারা নিজেদের তাদের উপর আর ব্যথাঘাত করবে না এই চারজন সাক্ষী হয়ে গেলে তখন যার বিরুদ্ধে সেই অপবাদটা অভিযুক্ত দেওয়া হল সে তখন শাস্তির উপযুক্ত হয়ে যাবে चार जन साक्षी हाजिर तक सेवाहित है जदि अबिवाहित है एक बचर देशानदी विवाहित है निकेप हत्या शास्ति प्रयोग এরা সত্যবাদী প্রমাণিত হয়ে যাবে হয়ে যাবে যারা অভিযোগ আনলো চারজন সাক্ষী দেওয়ার কারণে এরা সত্যবাদী তখন হয়ে যাবে এরা মিথ্যাবাদী থাকবে না কিন্তু যদি চারজন সাক্ষী নিয়ে আসতে না পারে এই কথাটি আল্লাহ বলছেন তাদের এই অভিযোগের বিষয়ে চারজন সাক্ষী কেন নিয়ে আসল না যখন তারা এই চারজন সাক্ষী নিয়ে আসল না এই সকল লোকেরা আল্লাহ মিথ্যাবাদী বলে সাব্যস্ত হল এরা মিথ্যাবাদী মানুষের মাঝে শুধু নয় কাছে। এমন অভিযোগ যদি কেউ দেয় কেউ দেয় সে আল্লাহর কাছেও মিথ্যাবাদী হয়ে যাবে চারজন সাক্ষী অপরিহার্য বলেছি। আমাদের দেশে যেই ঘটনাগুলো ঘটে এগুলা সম্পূর্ণভাবে অন্যায়ভাবে ভাবে শাস্তি দেওয়া হয় বিশেষ করে কেউ কারো প্রতি যদি একটু প্রতিহিংসা থাকে তাকে না জেহাল করতে চায় তখন তার পিছনে লেগে যায় একটু অভিযোগ দেওয়ার মতো কোন কিছু যদি ধারে কাছেও পেয়ে যায় তাহলে আর বানিয়ে বাড়িয়ে এটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করে আর বিচারক গণ এদেশের সকল ক্ষেত্রেই গ্রামে গঞ্জের রাবে রয়েছে আর এই সকল বিষয়ে মসজিদের ইমাম মাদ্রাসার মহতামিম বা মুফতি কেন হয় এইগুলো এত মূর্খ এবং জাহিল এই মা দশার মুফতি বলেন আর কি বলেন মুহতামিম বলেন আর ইমাম বলেন এগুলা এমন জাহিলি মোরক তারা কোরআনের বিধান জানে কিন্তু মুরলদের কাছে গিয়ে কাছু মাছু করে কারণ তার কাছ থেকে যে ভিক্ষা পায় তার ভিক্ষায় তার পেট চলে এই কারণে ওই মুরলদের সামনে গিয়ে মাথা উঁচুর করে কথা বলে না বলে না এত বেঈজতের রিজিক এদের লাঞ্ছনাকর জীবন এদের যে সেখানে কোরআনের কথাটা বলে না বরং মুরলরা যা চায় তার পক্ষেই সাফাই গায় মুরলদের পক্ষেই বিভিন্ন বানাই বানায় কথা অনুরূপভাবে এদেশের প্রতিষ্ঠিত নাগুতের বিচারালয়গুলো সম্পূর্ণভাবে শয়তানি বিধানে তাদের অবৈধ বিচার কার্য সম্পন্ন করে সেখানে দেখা যায় দেখা যায় মহিলা হয়তো একটা পুরুষের সাথে কথা বলেছে শুধু এই কারণে তাকে লাঞ্ছনা করা যেহেতু উদ্দেশ্য লাঞ্ছিত করা উদ্দেশ্য এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয় শালীর বৈঠক বসানো হয় এগুলো চরম অন্যায় চারের অপবাদ অভিযোগ তাদের দৈহিক সম্পর্ক স্থাপিত হয়েছে এই দৃশ্য দেখেছে এমন চারজন সাক্ষী লাগবে আর এটা খুব কঠিন বিষয় বিষয় এই বিষয়টা ভীষণ কঠিন এই যে কেউ ইচ্ছা করলে যে কাউকে এইভাবে লাঞ্ছিত করবে ইসলাম এই সুযোগ দেয় নাই মানুষের ইজ্জত সম্মানকে এমন সুরক্ষা দিয়েছে ইসলাম সরাসরি তাদের দৈহিক মিলনের দৃশ্য দেখেছে এমন চারজন ইমানদার সত্যবাদী সাক্ষী আনতে হবে নতুবা তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না শুধু কাছাকাছি হয়েছে কথা বলেছে এখান থেকে তাদেরকে দেখা গেছে এই কারণেই অভিযোগ দেওয়া যাবে না ওইগুলো তাদের পর্দা লঙ্ঘন করেছে এই জন্য তাদের জন্য তাজির হবে তাদের জন্য হবে না হবে। অন্য শাস্তি লঘু শাস্তি দেওয়া হবে তারা যেহেতু আল্লাহর ফরজ লঙ্ঘন করে পর্দা লঙ্ঘন করে বেগানা নারী পুরুষ হিসেবে এখান অবস্থান করেছে সেখানে তারা কাছাকাছি হয়েছে কথা বলেছে এই ধরনের তাদের জেনার নিকটবর্তী তারা হয়েছে এইজন্য তারা তাজির শাস্তি তারা পাবে কিন্তু সেখানে হ্রদ হবে না কিন্তু যেহেতু তারা চারজন সাক্ষী নিয়ে আসতে পারে নাই এই জন্যই তারা শুধু মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী তারা আল্লাহর কাছে এই আমাদের আমাদের ভালো করে উপলব্ধি করা দরকার সে আমাদের কাছেই মিথ্যাবাদী না এই লোকগুলো আল্লাহর কাছেও মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত যারা চারজন সাক্ষী নিয়ে আসবে না আমাদের এই সমাজে ব্যাপকভাবে এই ধরনের কর্ম সংগঠিত হচ্ছে চরমভাবে যে কেউ ইচ্ছা করলে যে কেউ কি লাঞ্ছিত করে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের হাদিসটি মনে রাখা দরকার রাসুল্লাহ সালাম বলেছেন তোমরা গিবত করোনা মুসলিমিন মুসলমানদের গিবত করোনা করোনা এবং তাদের দুষ অনুসন্ধান করোনা ते गोपने ता दोष अपराध करो से गोपन दोष गु तुम्हारा तलाश कर गोपन दोष तलाश कर अल्लाह तरह दोष तलाश करार जो निजे लेगे मुसलमान दे गोपन दोष अनुसंधान कर ওই ব্যক্তির দুষ অনুসন্ধানের জন্য আল্লাহ তার পিছনে লেগে যান ফি আল্লাহ যদি কারো দুষ অনুসন্ধানে লেগে যান আল্লাহ তার ঘরের মধ্যেই তাকে অপমানিত করেন আল্লাহ তখন তার নিজের ঘরেই তাকে অপমানিত করে ছাড়েন আল্লাহ যদি কারো দুষ অনুসন্ধানে লেগে যান তাহলে নিজের নিরাপদ থাকতে হলে निजे गोपन दोषगुलू गोपन तकुक क्यों छाय कारो दोष अनुसंधान ना करे। जुदी करे, से आज होक कल होक अल्लाह ताके लाछित ही छाड़बें रसुल्लाह सल्लाम आतारा मुसलिमान सातारा दुनिया जे मुसलमान সে জানার পরেও সে গোপন রাখল আল্লাহ তার দোষগুলো দুনিয়া এবং আখেরাতে গোপন রাখবেন তাহলে কোন ব্যক্তি যদি চায় তার অপরাধগুলো গোপন থাকুক দুনিয়া এবং আখেরাতে সেজন্য অন্য মুসলমানের দোষ জানলেও জানলেও সেটা গোপন রাখে এটা তার দায়িত্ব যদি মুসলমানদের দোষ সে প্রকাশ করতে থাকে তার দোষগুলো আল্লাহ প্রকাশ করে দিতে থাকবেন তখন আর সে নিরাপত্তা পাবেন না সে লাঞ্ছিত হবে পদে পদে পদে সে বে হবে সে হবে তার পরিবার হবে তার পরিবারের মধ্যেই আল্লাহ সে লাঞ্ছনার ব্যবস্থা করে দেবেন মুসলমানদের ইজ্জত সম্মানকে আল্লাহ অত্যধিক সুরক্ষা দিয়েছেন বরং সে অভিযোগ উত্থাপনকারীদেরকে বারবার প্রতিরোধ করা হয়েছে যারা অপবাদের অভিযোগ দেবে তাদেরকে বারবার প্রতিরোধ করা হয়েছে বিভিন্ন ভাবে তাঁদেরকে বারবার বিভিন্নভাবে তার শাস্তির হয়েছে। এক তাদেরকে তাদেরকে চারজন হাজির করতে না পারলে আশিটা ব্যথাগার ব্যথাগার মিথ্যাবাদী বলে ডিক্লারেশন তার ভবিষ্যতে কোনো সাক্ষী আর গ্রহণ না করা তার থেকে ন্যায়পরায়ণ হিসাবে তাকে কোনদিন সাব্যস্ত না করা কোন ফায়সালার ব্যাপারে তাকে আর ভূমিকা রাখতে না দেওয়া সে মুসলমান সমাজের মধ্যেই একেবারে নিঘৃত হয়ে গেল সমাজে আর কোন মর্যাদা তার থাকলো না উল্টা তার শাস্তিটা কত প্রকারের হাল্লা করে দিয়েছেন কিন্তু আমরা এই মিথ্যা অপবাদ আরোপকারীদের ব্যাপারে আল্লাহ যেই ফয়সালাগুলো দিয়েছেন যে শাস্তিগুলো দিয়েছেন সেই শাস্তিগুলো প্রয়োগ না করার কারণে এরা সুযোগ পায় যদি আমরা এটা ঠিকভাবে যদি কার্যকরী করি আল্লাহর বিধান অনুযায়ী তাহলে এরা আর সুযোগ পাবে না কোনটাশা হয়ে যাবে মুসলিম মিল্লাতের মধ্যে আর কোন ধরনের বিভেদ গোটানোর সুযোগ পাবে না ভাঙ্গন দরানোর সুযোগ পাবে না মুসলমানদের পরিবারগুলোকে লাঞ্ছিত করার সুযোগ পাবে না মুসলমানদের সমাজের সমাজ মুসলমানদের এই মিল্লা মুসলমানদের দল মুসলমানদের পরিবার সব কিছু নিরাপদ হয়ে যাবে এই বিষয়ে আমাদের অত্যধিক সচেতন থাকা দরকার আমরা নিজেরাও কখনো এই ধরনের কর্ম করব না আর যারা করে তাদের এই কর্মের সাথে নিজেরা অংশগ্রহণ করব না বরং তাদেরকে প্রতিরোধ করব প্রথম কথাই তোমরা মিথ্যাবাদী প্রথম কথাই তোমাদের এই কথা বিশ্বাস করলাম না তুমি মিথ্যাবাদী এরপর আমরা তদন্ত করবো কিন্তু প্রথম তাকে প্রতিরোধ করে ফেলতে হবে আল্লাহ এই কথাটাই বলে দিয়েছেন তোমরা কেন বলে দিলে না এটা সম্পূর্ণ এক মিথ্যা ঘটনা তোমাদের কথা সম্পূর্ণ এটা প্রথমই হবে। আর যেহেতু চারজন সাক্ষী আনতে পারেনি এই জন্য আল্লাহর নিকট তারা যেমন মিথ্যাবাদী আমাদের কাছেও মিথ্যাবাদী তো আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুন যেন কোরআন মজিদে আল্লাহ সুবাহ জীবন দর্শন যেইভাবে আমরা সেইভাবে যেন এটা উপলব্ধি করি আর বাস্তব জীবনে এর অনুশীলন করতে পারি আমিন কোন প্রশ্ন ওটা গ্রহণযোগ্য হবে না ওটা গ্রহণযোগ্য হবে না এই জন্য যে প্রযুক্তির মধ্যে যেমন একটা এই বেনিফিটটাও আছে আর একটা সবচেয়ে বড় ক্ষতিকর দিক যেটা ওই একজনের স্ত্রীর ছবির জায়গায় আরেকজনের ছবি লাগিয়ে দেওয়া সম্ভব এটা একটার জায়গায় তার একটা বানিয়ে নেওয়া সম্ভব মনে করেন এখানে এখানে আছে আপনার তো আর পিছনে আছেন পেরালাল এখানে হন আমি এখান থেকে ছবি তুলি দুইজনের গাল দেখা যাবে একজনের গাল গালের সাথে লাগানো অথচ একজন আরেকজন থেকে দুই তিন হাত দূরে যদিও থাকেন তো ছবিটা আমি উঠাতে পারবো সেহেতু এটা এই প্রযুক্তিতে এমন ভালো দিকটাও আছে আর মন্দ দিকটা হল যে কেউ যে কাউকে লাঞ্ছিত করতে চাইলে এই ধরনের সেটাকে পাই বলা হয় যেটা এটা করা সম্ভব যে একটা ছবি বানিয়ে নেওয়া সম্ভব কম্পিউটার একটা ছবি বানিয়ে নেওয়া সম্ভব বানিয়ে নিয়ে সেটা একটা কর্ম ডাইরেক্ট কোনো মানুষ এই ধরনের অপকর্ম করছে না অথচ ডাইরেক্ট তাদের দুবো ছবি দিয়ে সেটা তাদের অপকর্মের দৃশ্য দেখানো সম্ভব সেহেতু এটা সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না এই জন্য শর্ত যেটা হল একেতো তো হতে হবে সত্যবাদী হতে হবে পুরুষ হতে হবে চিনা অপবাদ বাকি অন্য কোনো অপবাদ মিথ্যা অপবাদ দিল তার কেউ তার সাথে কি বলছে কোনো মেয়ের সাথে কথা বলছে এইরকম অবাদ যদি কেউ দেয় অপবাদ দেওয়ার পরে যদি এই অপবাদটা প্রমাণিত মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু এটা কি হয়নি মানে ঘোষণা করা হয়নি যে তারা যে মিথ্যা অপবাদ মানে মিথ্যা অপবাদ তা এর মাধ্যমে যদি যে যার বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে সে যদি ওই যারা মিথ্যা অপবাদ দিছে তাদের কথাগুলা কি করে উপস্থাপন করছে বলে এখানে হলো যে প্রথম অপরাধী হবে বিচারকগণ এই বিচারকগণ পরবর্তী অপরাধের সুযোগ করে দিয়েছেন যে অথরিটি তারা হল অপরাধী তারা অপরাধী হল যখন কেউ একটা অভিযোগ দিল এই অভিযোগটা তদন্তে প্রমাণিত হল মিথ্যা তাহলে এই বিচারকের দায়িত্ব হলো যার বিপক্ষে অভিযোগ দেওয়া হয়েছিল তার নির্দোষ যে প্রমাণিত হয়েছে সকলের কাছে ডিক্লারেশন করা তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল এটা মিথ্যা অভিযোগ প্রমাণিত হয়েছে এটা ডিক্লারেশন দেওয়া আর মিথ্যা অভিযোগকারী যে তাদেরকে ডিক্লারেশন দিয়ে পরিচিত করে দেওয়া এরা মিথ্যা অভিযোগ দিয়েছিল এটা বিচারকের দায়িত্ব ছিল তখন অভিযুক্ত ব্যক্তি তখন এই কাজটি করার আর প্রয়োজনই হত না এটা হলো বিচারকগণ এখানে প্রধান অপরাধী হয়ে যাবেন তখন সেখানে যে ফায়ারসালাটা আসবে সেটা হলো এই বিচারকদেরকে ভবিষ্যতে আর কখনো বিচারের জায়গায় রাখা যাবে না কারণ এরা প্রকৃত বিচার করার যোগ্য তারা না। না আছে তাদের থাকুয়া যদি তাদের তাকুয়া থাকতো। তাহলে এই ধরনের কাজটা তারা করত না দ্বিতীয়ত তাদের যোগ্যতাই নাই বিচার করার জন্য যে ধরনের বিচক্ষণ তার দরকার সেই বিচক্ষণ তাদের মধ্যে নেই এই ওই বিচারকদেরকে আর কখনো ওই বিচারের আসনে রাখা যাবে না এখানে অপরাধী হয়ে যায় প্রধান ওই বিচারকগণ বিচারকগণ তো অপরাধী বলি কিন্তু যার মানে এখন সে তার মানে যে তাদের কথা যে বলতেছে আমি কি অভিষেক আমি জানি না আমি না এখন বিপদটা বললাম তুমি যেটা যে বলতে প্রধানত দায়ী এখানে বিচারকগণ বিচারকগণ তাদের উপর কাছে অভিযোগ আসলো তারা তদন্ত করলো দেখলো বিষয়টা মিথ্যা তখন তাদের ফায়সালার ব্যাপারটা ছিল তাদের তারা নির্দোষ ব্যক্তিকে নির্দোষ প্রমাণিত করে দেওয়া ডিক্লারেশন করা আর মিথ্যা অভিযোগকারীদেরকে এখানে প্রমাণিত করে দেয় এরা অপরাধী অভিযোগকারী কিন্তু কোন অপরাধী মিথ্যাবাদী এটা ডিক্লারেশন দেওয়া এটা তাদের দায়িত্ব ছিল তারা এটা করে নাই এই কারণে তারা এখানে অপরাধী এরপর হল যেহেতু বিচারকরা এই কাজটা করে নাই এরপর তারপরে আর কেউ ব্যক্তিগতভাবে যদি এই ধরনের কিছু করে আমাদের পরসকলের দায়িত্ব কি হল কারো কাছ থেকে কোন কথা না শোনো আমি যেটা এখানে আগে আগেই বলেছি আমার এটা শুনবো না গ্রহণও করবো না বিশ্বাসও করবো না এই ধরনের কোন কর্মের সাথে আমরা জড়িত হব না ব্যাপার এটা এই কথাটাও এটা কথাটাও তাদের গৌর অযোগ্যতার প্রমাণ তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলিনি ব্যাপারটা হলো তাদের ডিক্লারেশন তারা এখন শাস্তি প্রয়োগ করতে পারছে না না করুক কিন্তু বিচারের রায় রায়টা তারা দিবে রায় দিয়ে রাখলো এখন রায়টা হয়ে গেল কার্যকরী করার সুযোগ যদি হয় এখন পারে না যখন সুযোগ হবে তখন কার্যকরী হবে রায়টার মাধ্যমে তো সত্য মিথ্যাটা এখানে মধ্যে প্রমাণিত হয়ে যাবে সেই কাজটা রায়টা তো হওয়া দরকার তাদের কাছে প্রমাণিত হল কিন্তু নিজে নিজের গোপনে বসে থাকলো এতে করে নিরাপদ ব্যক্তি দোষী প্রমাণিত হয়ে থাকলো সেই জন্য দোষ এটা প্রমাণিত হল না ডিক্লারেশন না করার কারণে আর মিথ্যাবাদীরা মিথ্যাবাদী হিসেবে তারা এখানে কলঙ্কিত হল না তাদের ঘোষণা না দেওয়ার কারণে এই ঘোষণা দ্বিতীয় অপরাধটা কোথায় বাধাটা কোথায় ঘোষণাতে কোনো বাধা তো নাই হতে পারে কোথায় আমি যে সাক্ষী দিলো সে যদি বেবিচারের হয় তাহলে না হদ নতুবাত হদ নাই হ্যাঁ সেখানে তাজি সেখানে তাজির হতে পারে একটা তিরস্কারও হতে পারে এটা তো শাস্তি ব্যত্রাঘাত করা হলো না একটা তিরস্কার করা হলো এটাও তো একটা তাজিদ এতটুকু করতে অসুবিধা কোথায় এটা তো করা যায় মূলত বিষয়টা হল যখন মিথ্যা অভিযোগকারীগণ মিথ্যাবাদী সাব্যস্ত হল মিথ্যাবাদী হিসেবে ঘোষণাটা যে দেওয়া এটা তো সমস্যা তো নাই যে কোন জায়গায় দেওয়া যায় যে ব্যক্তি নির্দোষ প্রমাণিত হল তাকে নির্দোষ এই ঘোষণা দিতে তো সমস্যা নাই এতটুকু তো করা যেত এটা আমরা বিচারক বানাইছি ওখানে কি দাব করা বিচার করা জানাই দেওয়া হয়েছে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখানে আসার পরে আমরা যেরকম কি কোনো পরিস্থিতি পাচ্ছি না যে আসলে একজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে কিন্তু সে নির্দেশ প্রমাণিত হয়েছে কিন্তু এটা কি তারা এখানে একটা জিনিস হল যে মনে করো যে আমাদের হলে এখানকার একজন দায়িত্বশীল আছেন এই দায়িত্বশীলের মাধ্যমে দায়িত্বশীল নিজে করবেন অথবা আর কাউকে বিচারের দায়িত্ব দেবে যদি ওনার মাধ্যমে এই বিচারটা সঠিকভাবে মানে না হয় না হয় বিচারটা যদি সঠিকভাবে নি বলে যারা অভিযুক্ত বা অভিযোগকারী তারা এখানে মনে করে তারা সন্তুষ্ট হতে পারেনি তারা এই বিষয়টি পরবর্তী স্তরে যাবে অর্থাৎ এখানকার পুরা দায়িত্বের জন্য ওইখান থেকে আমাদের হাবিব সাহেব হাবিব সাহেবের কাছে উত্থাপন করবে উনি যদি এই ছায় ছালা করে সন্তোষজনক সমাধান দেন তাহলে এটা সমাধান হয়ে গেল যদি সমাধান না হয় উনি যদি উনিও যদি সুন্দরজনক সমাধান করতে না পারেন মনে করলো করলো যে তোমার এটা কোন কার্যকরী হয়নি এরপরের তো জায়গা আছে আমার কাছে আসতে পারে কিন্তু এ ধরনের কোন অভিযোগ এ পর্যন্ত আমার কাছে আসেইনি তোমরা যে কোনো ঘটনা এই ধরনের ঘটছে কোনো কিছু সমাধান হয়নি এ ধরনের কিছু আমার কাছে বাইরে সরাসরি কেউ আমার কাছে নিয়ে আসেনি তো এই সিস্টেম তো আছে হয়ে যাবে কিন্তু এটা না করে কোন একটা জায়গায় থেমে গেলে এরপরে তো সুযোগ আছে না এরপর তো সুযোগ আছে হ্যাঁ সেই সুযোগটা তো শেষ পর্যন্ত এবিল করার পরে বলতে পারবো যে আমার এখানে এটা হয়নি